আলহামদুলিল্লাহিয়াঈদিনের ৬৪ নম্বর আয় থেকে আয় নম্বর 64 ফোর অফ সুর আল আল আজকে আমাদের তাপসি শুরু হতে যাচ্ছে ইনশা আল্লাহ আপনাদের নিশ্চয়ই মনে আছে বদর যুদ্ধ সংক্রান্ত যে সমস্ত বিষয় আসে পরবর্তী পর্যায়ে মুসলমানদের মধ্যে কিছু বিষয় নিয়ে পলিসি সংক্রান্ত বিষয়ে মতামত হয়েছে এগুলো সম্পর্কে গাইড করতে গিয়ে আল্লাহ তালা এই আয়াত গুলো করেছেন আল্লাহ তাল সাদ করছেন হে নবী হাসবুক আপনার জন্য আল্লাহ যথেষ্ট অমান ইতামিন আর যে সমস্ত মোমেন আপনাকে অনুসরণ করছে আপনাকে ফলো করছে আপনার কথা শুনছে আপনার হুকুমে সারা দিচ্ছে আল্লাহ এবং এই মোমেন আপনার জন্য যথেষ্ট তো আল্লাহ একলা হলে যথেষ্ট না আবার মোমেন লাগে নাকি প্রশ্ন আসতে পারে আল্লাহ তাল্লাহ তো একলা করতেই পারেন তাহলে তো সব কাজে আল্লাহ বলে কোন বলে হয়ে যাবে যদি কোন সাহায্য করেছেন গণ এবং তারা জীবনের বিনিময়ে জীবন বাজি রেখে কাফেরদের মোকাবিলায় লড়াই করেছেন এই দিনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তালা তো এটাই চান যে দুনিয়ার কিছু মানুষ নিজে আল্লাহর দিনকে ধারণ করবে পালন করবে মানুষের কাছে পৌঁছাবে বদরের মধ্যে না এসে মোমেন মদিনায় বসে দোয়া করতেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল দোয়া করতেন আপনার কত ফেরস্তা আছে আমাদেরকে কষ্ট না দিয়ে ফেরস্তাদেরকে আপার দিকে শেষ করে এটা তিনি যদি চাইতেন আর আল্লাহ যদি করতেন তো আল্লাহর কোন অসুবিধা আছে কোনো অসুবিধা নাই তো আল্লাহ তাহলে করেন নাই কেন এটা তিনি চান মানুষকে দিয়ে দিনের কাজ করাবেন দিনের জন্য মানুষ কোরবানি করবে এই জন্য রাসুল্লাহ সাল্লা মদিনায় বসে দোয়া করেন নাই দোয়া করেছেন কোথায় এসে বদরে এসে আল্লাহর এই বান্দাদেরকে অল্প অস্ত্র শস্ত্র হাতে দিয়ে কাফরদের সুসজ্জিত বাহিনীর সামনে ছেড়ে দিয়েছেন এবং তারাও চলে গিয়েছে আল্লাহর কাছে করে। তারপরে তিনি আল্লাহর কাছে তখন গিয়ে দোয়াক করলেন গদরের ময়দানে আল্লাহ এই যে আপনার কল্প কতগুলো বান্দাকে নিয়ে এসেছি যারা দিনকে কবুল করেছে দিনের জন্য তাদের জান মাল কোরবানি করতে রাজি হয়ে গেছে আল্লাহ আমি তাদেরকে নিয়ে এসেছি তখন তিনি আবেগ ভরে আল্লাহকে বললেন আল্লাহ আপনি যদি চান এটা শেষ হয়ে যায় তাহলে তো শেষ হয়ে যাবে আল্লাহ আমি কাদেরকে দিয়ে দিনের কাজ করবো কাজে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন বিজয় দান করেন এবং আল্লাহ করেছেন মোমেনদেরকে দিয়ে আল্লাহ সাহায্য সাহায্য আল্লাহ করেছেন করছেন ফেরিয়েছেন কিন্তু মোমেনদেরকে দিয়ে আল্লাহ তালা ওনাকে ওনার পাশে রেখেছেন ওনার কথা অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করিয়েছেন তো সেই কথাই আল্লাহ তালা বলেছেন কিছুদিন মোনাফিক থাকে তারা দুষ্টমি করে অথবা দুশ্মনীরা দুশমনি করে কাফেরা যদি আপনাকে খন্দ কে তাই না তো আল্লাহ করবেন সবসময় ঘাবড়া আল্লাহ তো আছেন নি এছাড়া আল্লাহ আপনার সঙ্গে মোমেনদেরকে এই মজবুতি দিয়েছেন তাদের কারণে ইনশা তাদের উসিলা আল্লাহ রবাহ আলমিন আপনাকে যেভাবে সাহায্য করা দরকার করবেন এই দুটো আপনার এই একটা আল্লাহর ভোর আপনি ঘাবলাবেন না আপনি যেভাবে করে যাচ্ছেন জারি রাখেন আবারও যদি আসে আবারও আপনি মোকাবিলা করবেন এ নবী মোমেনদেরকে এরকম যুদ্ধের ব্যাপারে আপনি উৎসাহিত করে রাখেন তাদের মোটিভকে হাই করে রাখেন তাদের মোরালকে হাই করে রাখেন কারণ আবার আক্রমণ আসবে না ও বদারের পরে আবার অভিযোগ আক্রমণ এসেছে এখন বদারে বিজয় লাভ করে তারা যদি এখন ঘুমায় যে আর কোনো চিন্তা না আর আসবে না কোনো দিন তাহলে কি নিরাপত্তা আছে নেই আহ আবার এসেছে তা আপনি সব সময় এই দিনকে প্রতিরক্ষার জন্য তাদের করণীয় সম্পর্কে তাদেরকে সতর্ক সজাগ এবং রেডি করে রাখবেন তারা যেন এই মোকাবেলা করতে ভয় না পায় এবং হিম্মত রাখে এখন তারা যদি আরো বড় বাহিনী নিয়ে আসে তিনশো জন মোকাবেলা করেছে এক জনের তাই না আর ওদের এক জন মোকাবেলা করতে এসেছিলেন তিন হাজার জনের কিন্তু মাঝখানে আবার সে জনের থেকে তিনশো কত নিয়ে উধাও হয়ে গেল কে আব্দুল উবাই মোনাফেক রনের ভঙ্গ দিয়ে চলে গেল সাতশোর মতো চলে আসলো সাতশো কত আর মোকাবেলা ছিল তিন হাজার খন্দ করতে হবে এরকম যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এখন কত পর্যন্ত মোকাবিলা করবে জনের বেশি হলে এখন যদি একজনের মোকাবেলা একশো জন হয় এটাও কি মোকাবিলা করতে হবে না কিন্তু টু তো আল্লাহ একটা আইডিয়া দিচ্ছেন যখন দেখো বেশি তোমাদের সবে তোমাদের যদি বিশ জন হয় সবরকর্ণেওয়ালা যুদ্ধের ময়দানে টিকে থাকার মতো সবর আছে তোমাদের যদি বিশ জন হয় আর অপর পক্ষে যদি দুইশ জন হয় তাহলেও তোমরা বিজয় লাভ করবে। একজনের মোকাবেলায় দশ জনের মোকাবেলায় তোমরা কয়জন একজন আর তোমাদের যদি হয় একশো আর কাফের যদি থাকে এক হাজার তাহলেও আশা করা যায় তোমরা বিজয় লাভ করবে একজনের মোকাবেলা জন তোমরা দশ জনের মোকাবিলা করতে পারবে তারা বুঝে না যে আল্লাহ তালাক তাদেরকে কিভাবে সাহায্য করেন তো এরকম প্রথম দিকে তাই হলো যে যদি দেখা যায় তাদের আহ হাজার এসেছে তাহলে মুসলমানরা এক হাজার পর্যন্ত মোকাবিলা করতে দায়িত্ব হবে এটা তো অনেক বড় এটা আল্লাহ করেছিল কিন্তু পরবর্তী পর্যায়ে আল্লাহ তালা কিছু কমিয়ে দিয়েছেন আরেকটু ছাড় দিয়েছেন মুসলমানদেরকে তিনি বলেছেন তা বেশি যদি হয় তোমাদের জন্য আরো ছাড় দেব আল্লাফাল এখন আল্লাহ তালা তোমাদেরকে আরেকটু হালকা করে দিলেন এবং তিনি বুঝতে পেরেছেন পরবর্তী পর্যায়ে যখন মুসাম্মদের মধ্যে আরো কিছু লোক এসেছে কিছু দুর্বল লোক ঢুকে গেছে এখন এই দুর্বল লোকেরা একে দশের মোকাবেলা করতে হিম্মত করবে না এটা বিশৃঙ্খলা হয়ে যাবে রসুল্লাহ অর্ডার দিলে তারা বলবে যে ওখানে গেলে তো মরে যাব যাবো একে দশকে আমি মোকাবিলা করি এরকম কিছু যদি হয়ে যায় তো আল্লাহতালা কি করলেন একটু ছাড় দিলেন যে আল্লাহ তালা কিছু হালকা করে দিয়েছেন ও আলিমা আন্না ফিকুম জয়াফা তিনি জানতে পেরেছেন তিনি জানেন বুঝেন তোমাদের মধ্যে কিছু দুর্বল লক্ষ্য আছে দুর্বলতাও আছে কেউ কেউ মনে মনে একটু ভয় পেয়ে যাচ্ছে এত বেশি রিস্ক হয়ে যাচ্ছে এত রিস্কের যুদ্ধে যায়। তো সামনের দিকে তোমরা কি করবে তাহলে তোমাদের মধ্যে যদি একশো পাওয়া যায় সবর করে টিকে থাকার মতো মজবুত যোদ্ধা তাহলে তাদের মোকাবেলা যদি দুইশো থাকে তাহলে এইরকম রেশি হলে তোমরা এখন যুদ্ধে যাইও তোমাদের বিজয় হবে তাহলে আল্লাহ তারা অনেক কমিয়ে দিলেন দশ জনের মোকাবিলায় একজন যুদ্ধ করা ফরজ হয়ে গিয়েছিল ছাড় দিয়ে আল্লাহ বলে দুইজনের মোকাবিলায় একজন তোমাদের ডবল হয়ে গেলে তারপরে যুদ্ধে যায় ডবলে বেশি হয়ে গেলে এটা অ্যাভয়েড কর। তাহলে অনেক হালকা করে দিলেন না দায়িত্ব এড়িয়ে দিলেন তাতে রক্তপাত কম হয় আর তোমাদের মধ্যে যদি এক হাজার হয় আর তোমাদের তাহলে তোমরা মোকাবিলা করে ফেলা হিম্মত করে আশা করা যায় তোমরা বিজয় লাভ করবে আল্লাহ যারা সবর করে তাদের সঙ্গে আছেন সফরের সাথে ধৈর্যের সাথে টিকে থাকা দুঃশনের আক্রমণের মোকাবিলায় যদি তোমরা ধৈর্য সাথে টিকে থাকো তাহলে আল্লাহ তোমাদের সঙ্গে আছেন তোমাদের পাশে আছেন এই একটা ডাইরেকশন দেওয়ার পরে এখন আরেকটা ইস্যু আল্লাহতলা ডিল করছেন বদরের যুদ্ধের পরে অনেক বন্দী হয়ে গেল মক্কাতো সত্তর জনের মত লিডার সহকারে মারা গেল আরো বেশ কিছু বন্দী হয়ে গেল মুসলমানদের হাতে এই বন্দীদেরকে কি করা এখন বন্দীদেরকে কি মুক্তি পণ নিয়ে ছেড়ে দেওয়া হবে না তাদেরকে হত্যা করতে হবে কারণ তারা যে সীমা লঙ্ঘন করেছে যে আল্লাহর ঘর ইব্রাহিম আল্লাহ সালাম আল্লাহ হুকম বানিয়েছেন তাহিদের জন্য আল্লাহকে এ বাদাত করার জন্য সেই ঘরকে কি করেছে সেরেকের কেন্দ্র বানিয়েছে মূর্তি পূজার কেন্দ্র বানিয়েছে যে মূর্তিকে দূর করার জন্য নবীরা পৃথিবীতে এসেছেন তার উল্টো কাজ হয়েছে আল্লাহর এ বাদাত করার জন্য ঘর প্রথম ঘর জমিন আল্লাহর এ বাদাতের জন্য আল্লাহর পক্ষ থেকে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে ওই ঘরটা যেটা আছে বাক্কা মানে ওই ঘরটা প্রথম ঘর জমিনে আল্লাহর করার জন্য সেই ঘরের মধ্যে গিয়ে তিনশো ষাট মূর্তি ঢুকেছে কত বড় ক্রাইম আল্লাহ তাদের প্রতি কিরকম গোসা ত্যাগ পেয়েছেন এরপরে সেখানে যখন আল্লাহ তাল্লা নবী পাঠালেন যিনি ইব্রাহিম আল্লাহ আল্লাহ সাল্লামের বংশ থেকেই এসেছে যে বংশের দাবিদার পরাইশ গুছছে সেই বংশ থেকেই এসেছে এবং অরিজিনাল ইব্রাহিম আর সেখানে গিয়ে ওনাকে শান্তিতে থাকতে দেবে না যুদ্ধ করে সেখানে আক্রমণ করা শুরু করে দেবে আবু সুবিধানকে অস্ত্র শস্ত্র কেনিয়ে নিয়ে আসছে এরপরে শেষ পর্যন্ত আক্রমণ করে যাচ্ছে তাদের তারা যদি বিজয় লাভ করতো রসুল্লাহ সালাম এবং মুসলিমরা যদি পরাজিত হতেন এরা কি সবাইকে নির্মল করত হত্যা সবাইকে হত্যা করত। তো আল্লাহ তাহলে চান এই ক্রিমিনালগুলো যেগুলো ধরা পড়েছে এগুলো শেষ করে দেওয়া এটা ছিল আল্লাহর পলিসি কিন্তু আল্লাহরই হুকুম আছে যে এগুলা কিল হয় নাই পরে ওই ঘটনা কি করতে হবে রসুল এবং মদিনার এই মুসলিমগণ পরামর্শ করছেন যে বন্দীক এখন আমরা কি করব আল্লাহর বিধান অনুযায়ী তাদের আল্লাহর বিরুদ্ধে সীমা করেছে তাদেরকে হত্যা করা হবে যেটা তাদের প্রাপ্য নাকি তাদেরকে মুক্তিপণ নিয়ে কিছু টাকা পয়সা নিয়ে তারপরে এক একজন মুক্তিপণ ব্যয় করে মুক্ত হয়ে তার নিজ দেশে চলে যাবে এটা নিয়ে ফয়সলা করা হোক এই যে বন্দিগুলাকে কি করবে এখন তোমাদের রায় কি আমাকে পরামর্শ দাও সাল্লাহ আল্লাহ পক্ষ থেকে সরাসরি কোনো অহির নির্দেশ না আসলে সমস্ত যুদ্ধ বিভিন্ন সন্ধি ইত্যাদি বিষয়ে তিনি কি করতেন সাহাবিদের সঙ্গে পরামর্শ করতেন কনসালটেশন করতেন এবং কনসালটেশনের ভিত্তিতে সে আল্লাহ তালা ওহিদিন নাজিল করে এটা করতে হবে তখন আর পরামর্শ করার সুযোগ আছে এখানে এই বিষয়ে আল্লাহ তালা সরাসরি কোন আয়াত নাজিল করেন না কি করতে হবে তখন তিনি বুঝলেন যে আল্লাহ তালা চাচ্ছেন তিনি সাহাবিদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিবেন তোমরা কি বলো কি করা যায় পরামর্শ দাও লাল্ল আইয়ালিম এরা তো আপনারই জ্ঞাতি গোষ্ঠী বংশের লোকজন কি আপনি চিনা চাষা ভাতি আপনার এরকম গোষ্ঠীর ভিতরেই তো আর কি করবেন সুযোগ দেন আর একটু আর কি আল্লাহ করে আল্লাহ অকাল অমর ইয়া হবে তিনি বললেন অমরাজ এরা আপনাকে যেভাবে দুশ্মনী করেছে এরা আপনাকে আপনার দেশ থেকে বহিষ্কার করেছে আর চান্স পাইলে তো আপনাকে কত করার সিদ্ধান্ত নিয়েছিল হৃদয়তের আখ্যান দিয়ে কাজে এদের প্রতি এদের সাথে একটাই হওয়া উচিত গরদান উড়িয়ে দিতে হবে ধরে নিয়ে আসেন এরা এইটা উপযুক্ত আব্দুল হারাদ জার সাহাবি তিনি আরেক তিন নম্বর পরামর্শ দিলেন ইয়ারাসুল্লাহ আপনি শহরে আছেন এখানে গাছ পালার অভাব নাই কাঠের অভাব নাই কাঠ অনেকগুলো জমা করে আগুন লাগায় সবগুলো আলহিমুল্লাহ সাল আলাই চুপ করে থাকলেন তিনি কোনটাই কিছু উত্তর দিলেন না কোনটা একমত হলেন কোনটা দ্বিমত পোষণ করলেন কিচ্ছু বললেন না শুধু তিনি ওখান থেকে উঠে গেলেন একটু ঘরের ভিতরে আসলেন কি করবেন কোন পরামর্শ থিঙ্ক করার জন্য ঘরের ভিতরে চলে আসলেন ফাঁকাওয়ালা না আসুন ইয় বেক এখন বাকিরা তো বসে আসেন উনি আসলে কি বলে দেখি এখন সাহেবদের মধ্যে ফুসফুসানি কথা শুরু কি কি করবে কোনটা উনি কোনদানি ডিসিশন দেয় সবার ভিতরে বিভিন্ন পরামর্শ আগুন ওইটাই নিবেন এই বিভিন্ন কথাবার্তা মন্তব্য চলছে অতঃপর তিনি কিছুক্ষণ পরে ঘর থেকে আবার বের হয়ে আসলেন আর কারো কারো দিলকে আল্লাহ এত শক্ত করে দেন এগুলো পাথর থেকে শক্ত তারপরে বললেন কামাত আলী ইব্রাহিম আলহিস আবু বাকরেন ইব্রাহিম করলেন নৌবতের দায়িত্ব পালন করা অবস্থায় ফুমিনী ও আল্লাহ যারা আমার এই ইসলামের তরিকা অনুসরণ করবে তারা তো আমারই অংশ তারা তো মুসলিম হিসাবে পার হয়ে যাবে আপনার কাছে আখড়াতে তাদের জন্য আমার কোন চিন্তা নেই ওমান আসানি ফাইনাকা গাফুর রাহিম আর যারা আমার রাস্তার উল্টো দিকে যাবে তারা তো অপরাধ করে ফেললো। এখন আল্লাহ আপনি তো গাফুর এবং রাহিম আপনি তাহলে তো মাফ করতে পারেন আপনি মাফ করে দিনের ঠেকাবে তাহলে তিনি ওরা দুশ্মনী যারা করবে দিনের দুশ্মনী করবে তাদের ব্যাপারে আল্লাহ যেন মাফ করে দেন উনি নরম দিলের পরিচয় দিলেন তাই না ইব্রাহিম আল্লাহাম তো আবু বকর আলহামকে বলেন আপনি তো ইব্রাহিম আলাহ সালামের মতো দেখা যায় আপনার এক্সাম্পল তার সঙ্গে মিলে দুঃখাম্পল দিচ্ছেন তিনি ওনার কি এক্সাম্পল হবে চিন্তা করে দেখেন তো অমর আলী মুসা আলাই অমর আপনার এক্সাম্পল হচ্ছে মুসা আলাহিসের মতো তিনি কি দেওয়া করেন ওনার সঙ্গে তারা দুশ্মনী করেছে দিনের করেছিল না সময় সে এবং তার গোষ্ঠী ও আল্লাহ তাদের মালকে আপনি হালাক করে দেন সে রাউনের তার অর্থ সম্পদের সে কত গর্ব অহংকারে আছে তার মালকে আপনি ধ্বংস করে দেন অন্তরকে আরো কঠিন বড় দিলেন উপযুক্ত হয় ইমানের চিন্তা কখন করেছে তাহলে মানে আছে তো দু পানি খাচ্ছে তখন মরে যাচ্ছে তখন বললেন এখন মুসার হারুনের ইমান আল্লাহ আল্লাহ তাল্লা বলেন এখন সারা জীবন কি করল কোনো কোন রেওয়া চাসে জিব্রাইসালাম কতগুলো মাটি এনে তার মুখে ঢুকা কালীমাতিল নাও করতে পারে তার হালা খাওয়া যেন কনফার্ম হয়ে যায় তা আপনার হচ্ছে অমর মুামের এখন আব্দুল ইবিনার এক্সাম্পল কি দেবেন আব্দাল কামাশাল নু আলাই হচ্ছে নবীন আলহামের মতো তিনি কি করেছিলেন অনেকদিন অল্প কয়েকজন মাত্র ইসলাম কবুল করল বাকি গোটা জাতি ওনার বিরুদ্ধে দুশ্মনী শুরু করে দিল তখন তিনি মনের কষ্টে বদা করলেন আল্লাহ এই জমিনের মধ্যে কোনো তুফান করে দিল চিরতরে অল্প কিছু লোককে নিয়ে ওনার কিস্তিতে যাদেরকে নিয়ে উঠেছিলেন তারাই একমত রেহাই পেল তো আব্দুল এক্সাম্পল হচ্ছে নুহা মতো এইগুলো বলে টোলে এখন তিনি কি অর্ডার দিলেন তিনি আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়াসহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তো রয়েছে টু ফর পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে দুরুস আসিল দাফাসহ বিভিন্ন ব্র্যান্ডের তো।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 সবসময় আধুনিক যারা যারা তাদের মধ্যে মুক্তিপণ দিতে পারবে কোয়াইট গুড অ্যামাউন্ট মানি দিয়ে তাদেরকে ছড়াইয়া নিবে এটা হইলে মদিনার অর্থনৈতিক দুরবস্থা যারা কষ্টে পাচ্ছে হিজরত করে না কষ্টে আছে হিজরত করে ইত্যাদি তাদের জন্য কিছু একটু এসান হবে এদের থেকে মুক্তিপণ আদায় করা হোক আর মুক্তিপণ যদি দেবে না তার শাস্তি হবে মৃত্যুদণ্ড তিনি দিলেন এখন আব্দুল ইসলাম তিনি বলে বসলেন ইয়ারাসুল্লাহ ওদের ধরা পড়ছে যে বন্দির মধ্যে একজনের নাম হচ্ছে সোহাইল ইবনে বাই আমি যতটুকুন জানি সেই ইসলাম সম্পর্কে মাঝে আলোচনা করেছে অর্থাৎ তার ভিতরে ইসলাম কবুল করার টেন্ডেন্সি কিন্তু আছে ওই সাংগাঙ্গন দেন সে ইসলাম কবুল করবে হয়তো কিচ্ছু বললেন না বলাতে ওই সাহাবি আবদুল মাসুদ খুব ওয়ারিড হয়ে গেছে যে উল্টা পাল্টা ফেললাম কিনা বিয়া হয়ে গেল কিনা না আফলমানি হয়ে গেল কিনা কিছু একটা তিনি খুব চিন্তার ভিতরে থাকলেন বললেন অস্থির আশঙ্কার মধ্যে ছিলাম যে কোন সময় আল্লাহ গরবের পাথর একটা আমার মাথার উপর আসমান থেকে আর আল্লাহ আমাকে হালাক করে দেন কেন রসুল্লাহ সাল্লা সামনে আবার আরেক কথা আমি লাভ দিয়ে বলতে গেছি উনি পছন্দ করতে বলেন তিনি তুমি ঠিকই বলেছি বলেন নাই তার মানে তিনি পছন্দ করেননি অন্যায় হয়ে গেছে তার বেশ কিছুক্ষণ পরে রসুল রিয়াকশন দেখালেন এবং তিনি ইল্লা ইহাইল ইবিন বাইদা খারাপ সোহেল বাইদাকে আমরা এটা থেকে অব্যাহতি দিলাম আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ নিয়ে এরপরে আমরা আয়াতের তর্জমা দিয়ে যাচ্ছি এই যে এতক্ষণ ঘটনা শুনলেন আরেকটি রেওয়ায় এসছে এই বন্দীদের এই বিষয়টা নিয়ে তিনি আরেকটি রেওয়ায়তে বলেছেন দিবসে তার মধ্যে আব্বাস আব্বাস কে চাচা মিনাল একজন আনসারি তাকে বন্দী করেছিলেন যে তাকে বন্দী করেছে মুক্তিপরের মালিক তিনি হবে এটা হল ওই সময় কার নবী করিম সময়কার যুদ্ধের নীতি আনসার তাহলে আর আনসারি লোকেরা চিন্তা করল যে আমরা সেও দুশ্মনের কাতারে যখন এসেছে আমরা তাকেও হত্যা করব এটাই আমাদের সিদ্ধান্ত আমরা মুক্তি নেব না আনসারিদের ওই বন্দি ব্যাপারে তাদের সিদ্ধান্ত এটা তারা মুক্তিপণ চুক্তিপণ কিছু নেবে না তারা তাকে হত্যা করবে তিনি পরে পরের দিন সকালে হত্যা করা এখন হয়নি সিদ্ধান্ত উনি ফাইনাল না দিলে হবে না এটা তাদের একটা পরামর্শ তারা করেছে তিনি পরের দিন সকালে বললেন দেখো গত রাত্রে চাচার কথা চিন্তা করে আমি ঘুমাইতে পারিনি তাকে হত্যা করে ফেলবে আপনি কি চান আমি আনসারদের কাছ থেকে আপনার হুকুমে তাকে নিয়ে আপনার কাছে ফকর নাম তিনি বলেন যে হ্যাঁ পালে নিয়ে উনি চাচাকে খুব মোহাম্মত করতেন চাচাও কিন্তু অনেক কিছু কারণে কিছু কারণে তিনি হিম্মত করেন হিজরত করতে আর মুসলমানের পরিচয় ওপেনলি দিতে কাফেরা মনে করছে সেতে এখনো কাফের আছে এবং সে অন্যতম একজন নামি ব্যক্তি সব নামি দামি ব্যক্তি আসতে সে যুদ্ধ করতে সে আসবে না কেন এখন উনি যদি পেছনে থাকেন তাহলে তো এক নম্বরে কাপুরুষ তার বেকায়দায় এসেছেন যাই হোক ও মরহ আনসাদ কাছে আসলেন এসে বললেন নবী করিম যে আসা আব্বাসকে আমার কাছে দিয়ে দাও আমার কাছে ছেড়ে দাও আমি ওনাকে নবীর কাছে নিয়ে যাই না আমি দিয়ে গেলে যদি আল্লাহ রসুল তোমাদের প্রতি খুশি হন এটাই তিনি পছন্দ করে থাকেন তাহলেও দিবা না যদি রসুল করেছেন তিনি খুশি হবেন সঙ্গে আসলেন এরপরে সরাফ ইয়াদিহি আবাস আসলেন এখন অমর রাজা আরে আপনি কি জানেন এই অমর আমার বাবা যে খাতাব ছিল বা আমার দাদা আমার বাবা খাতাবের থেকে আপনি আব্বাস ইসলাম কবুল করা আমার কাছে আরো অধিকতর পছন্দ নিয়া আল্লাহ নবী খুশি হয়ে যাবে আছেন কালা ওস্তা রসুল সালাম আবা তারপরে তিনি যেভাবে পরামর্শ করেন ওই কথাটা পরে আসলো ওকে এরপরে এখন আমরা ওই আয়াতের দিকে যাই যে আয়াতের ব্যাখ্যায় শানে নজুরে আমরা এই কথাগুলো শুনলাম এত শানে সে আয়াত হচ্ছে এখন এই সাতষট্টি নম্বর আয়ত আল্লাহ বলছেন নবীর জন্য এটা কিছুতেই উচিত নয় যে তার কাছে কোন বন্দিরা টিকে থাকবে জমিনের মধ্যে তাদের রক্ত শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ তাদেরকে হত্যা করে শেষ করা না করে নবীর কাছে বন্দিরা এইভাবে বন্দী হয়ে থাকবে এটা এটা ঠিক শুধু নবী না অনেক মুসলমানও চেয়েছে তাই অমর আদুল আত্ম আব্দুল মতো ওনারা চেয়েছেন বাকিরা চেয়েছে যে নবী করিম সাল্লাহাম নিজেও চেয়েছেন গরিব তো মুসলমানরা আনসারী মহাজেরা আর বিভিন্ন রকমের বয়কটের শিকার হয়ে আর অর্থনৈতিক কষ্টে আছেন তো থেকে কিছু মাল দৌলত পাওয়া গেলে একটু সুবিধা হবে। কথা চিন্তা আর একটুমানরা মেজরিটি তাই চিন্তা করেছেন যে আমরা যদি কিছু পয়সা পেয়ে যাওয়া অসুবিধা কি তো আল্লাহ তার ইচ্ছা হলো যে এরা এত ক্রাইম করেছিল আল্লাহর ঘরে তিনশো ষাটটি মূর্তি তারা ঢুকিয়েছে এদের প্রাপ্য মৃত্যুদণ্ড ছাড়া কিছু হতে পারে না তো আল্লাহ তালা তখন মুসলমানদেরকে যারা একটু টাকা পয়সা চেয়েছিলেন বললেন তুই তোমরা আল্লাহ আখরা বিশাল কিছু তোমাদের জন্য তৈরি আছে সেটা থেকে তোমরা দুনিয়া নগদ পাওয়ার জন্য অস্থির হয়ে গেল হাকিম আল্লাহ তালা অনেক শক্তির অধিকারী এবং তিনি অনেক জ্ঞানী তার ফয়সালা তিনি যেটা চিন্তা করেন যে ফয়সালা দেন সেটাই তো উত্তম এটাও তো হতে পারতো যে তোমরা একটু অপেক্ষা করতে দেখি আল্লাহ তালা কোন হুকুম নাজিল করেন কিনা কিন্তু তোমরা তাড়াতাড়ি ফয়সলা করে ফেলে কিছু পাওয়া যায় কিনা এখন আল্লাহ তালা বলছেন একটু আল্লাহ তালা মানে ফয়সলাটাকে পছন্দ করেন নাই কিন্তু আল্লাহ তালা ফয়সালাটাকে শাস মধ্যে অ্যাকসেপ্ট করেছেন এবং এই জন্য আল্লাহ তারা মুসলমানদেরকে বা নাই বলেছেন ওইটা হলে ভালো হইত ওইটাই হওয়ার কথা দরকার ছিল তারপরে আল্লাহ তারা এটাকে যদি আল্লাহ তালার কাছে যে কিতাব আছে আমাদের তাকদিরের ফয়সাল আর কিতাব আল্লাহর কাছে আছে আমাদের জন্মের এবং উম্মুল কিতাব পড়ান অন্য জায়গায় আছে মূল কিতাব রেজেকের ফয়সালা হায়াত মৃত্যুর ফয়েসালা সবকিছু সেখানে লেখা আছে আল্লাহর কাছে সংরক্ষিত আছে যে লাউলা কিতাব মিনাল্লাহ হিসাব আল্লাহর কাছে যে কিতাব আছে ওখানে আগে থেকে লেখা না হয়ে তোমরা একটা রং ডিসিশন নিবে তারপর এরা বেঁচে যাবে ওটা আল্লাহ লেখা আছে তোমরা নিবা ওটা আল্লাহ তালা ওটা লিখে রেখেছেন তো আল্লাহ তালা কাছে যেহেতু লেখা আছে আজ যে কোনো কারণে আল্লাহ তালা তোমাদের প্রতি সদয় হয়ে তোমাদেরকে আল্লাহ তালা এই কারণে শাস্তি দিবেন না আল্লাহ তালা ওটাকে ওকে বলে দিচ্ছেন থাকলে আদা নিক্ষিপ্ত হতো যদি আল্লাহলা তোমাদেরকে মাফ করে দেবেন এই কথা সেখানে লেখা না থাকতো সেখানে লেখা আছে যে তারা এরকম করবে আল্লাহ তালাও সেটাকে শেষ পর্যন্ত ক্ষমা করে দেবেন এবং এটাকে উদ্র করতে বলবেন না এবং এটার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছে দিয়েছে তাদেরকে শাস্তি দিবেন না এরকম আল্লাহর মর্জি হয়ে আছে বিধায় তোমরা আজাব থেকে বেঁচে গেলে তা না হলে এটা কিন্তু একটা আজাবের উপযুক্ত কাজ ছিল তারপরে আল্লাহ তালা বলেন এখন টাকা পয়সা নিয়েছে মুসলমানের মনে করে হারে নিয়ে কি ভুল করছে এগুলো সব দালে ফেলে খাবো না আল্লাহ তালা নাকুশ হয়ে গেছেন আল্লাহ তালা এখন আরও ছাড় দিচ্ছেন আর কোন খুচুর মজুর না থাকে কোন হেজিটেশন না থাকে যাও আমি আলাল করে দিলাম আর আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো সামনের দিকে আর্থিক সতর্ক থেকে খালি টাকা পয়সার দিকে যেন কখনো লোভ না যায় রাহিম নিশ্চয় আল্লাহ রাহিম তিনি ক্ষমা করে দেন এবং তিনি সিদ্ধান্ত এবং রসুল ডিসনকে তিনি ক্ষমার দৃষ্টিতে দেখলেন এবং গণিমতের মালকে হালাল করে দিলেন এটা আগে নবীদের জন্য গনিমতের মাল হালাল ছিলেন যুদ্ধের বিজয় করার পরে শত্রু সম্পত্তির যে সম্পদ পাওয়া যায় এটা তিনি এই উম্মতের কে হালাল করে দিয়েছেন রসুলের মাধ্যমে এর আগের উম্মতরা কি করতেন নবীগঞ্জ মাল গণিমিত মাল জমা করে সবগুলো জালাই জালাই দেওয়া হতো আল্লাহ রুকুমে এসে জ্বলে যেত খাওয়া দিত এগুলো হালাল ছিল না রসুলকে আল্লাহ তালা অনেকগুলো স্পেশাল জিনিস ওনার জন্য আলাল করে দিয়েছেন এই উম্মতের জন্য তিনি বলেছেন বহারি মুসলাম শাহী হাদিস যেটা আমার আগে কোন উম হালাল করে দেন তুবির আমাকে আল্লাহ তালা এক মাস দূরে থেকে দুঃশনের দিলে ভয় সৃষ্টি হওয়ার জন্য সাহায্য করে দিয়েছেন রসুল সাল্লাহ বাহিনী যদি হয় এবং দুশ্মনের বাহিনী এত দূরে আছে সেখানে পৌঁছে এক মাস সময় লাগবে ওইখান থেকে তাদের দিলের মধ্যে মুসলমানদের ব্যাপারে একটা ভয় চলে আসবে ভীতি চলে আসবে এর জন্য মুসলমানদের সামান্য শক্তি দেখলেই অ কি করে অনেক ভয় পেয়ে যাবে অনেক কিছু মনে করে পারা যাবে না এদের সাথে এইরকম একটা রোব বলে এই রোব তাদের দিলে আল্লাহ দিয়েছেন এই নবীকে সাহায্য করার জন্য এবং তার উন্নতকে এক দুই নম্বর হচ্ছে স্পেশাল কনসিডারেশন এই উন্মতের জন্য নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন জমিন দ্বারা দুইটা কার্য এই জমিনে যেকোনো জায়গায় আমরা থাকি যেখানে একমাত্র নাপাকি না থাকে ওই জায়গা ছাড়া চাই এটা মাঠ হোক খ্যাতের হোক পাহাড় হোক হোক রাস্তা হোক যে কোনো জায়গায় নামাজ পড়া যায় কিনা আগের জমানার নবীরা তাদের জন্যে মসজিদ ছাড়া নিজের ঘরে দোকান পাটে মাঠে ময়দানে নামাজ পড়া অ্যালাউড ছিল না শুধুমাত্র বনি ইসরাহলকে এলাউ করেছিলেন লিটল বিট যে যখন তাদেরকে ফেরাউন অত্যাচার করতো একদম সবাইকে হত্যা করতো তাদের জন্য অল্প কিছুদিন লুকিয়ে লুকিয়ে ঘরে নামাজ পড়াউড করেছিলেন এছাড়া মাঠে ময়দানে অ্যালাউড এই উম্মদকে যে কোনো জায়গায় নামাজ পড়া অ্যালাউড করে দিয়েছে এই আমরা এয়ারপোর্ট গেলেও নামাজ পড়ি আমরা ট্রেন স্টেশনে বাস স্টেশনে জার্নি ব্রেক করে আলহামদুলিল্লাহ যে কোনো জায়গায় নামাজ পড়তে পাই তাই না রেস্টুরেন্টের ভিতরে নামাজ পড়তে পারি এরপরে আপনার প্লেনে নামাজ পড়তে পারি কথা আসমানের নামাজ পড়তে পারি আমার কাছে নামাজ এক অদ্ভুত যে আল্লাহ এই শূন্য নামাজ পড়ছি আর যখন কোনো ফ্লাইট থাকে যেখানে কোনো মুসলমান নাই বা কোন নামাজ না আমি একলা নামাজ পড়ি তখন যে আল্লাহর কাছে কি একটা শুক্র বেরিয়ে আসে যে আল্লাহ সবগুলো গ্রাফেল হয়ে আসে তুমি আমাকে মেহরবানি করে তৌফিক দিয়েছ আমি তোমার সানের নামাজ পড়ছি পাক করবে না ওজু করলে তাই মন করলে উজু হবে নাকি ওজুর কান হয়ে যাবে তাই হয়ে যাবে এমনকি কারো ফরস গোসল হয়ে গেছে তার জন্য পানি নাই গোসল করতে না আমাদের হয়ে গেছে অথবা তার শরীর খারাপ অথবা তিনি বেড থেকে উঠতে পারেন না তিনি দ্বারা তাই উম করা আমাদের পাক পবিত্র হওয়ার একটা বিষয় বানিয়ে দিয়েছে কত লাইট ইজি হয়ে গেছে না অসুস্থ হয়ে গেলে পানি যদি ব্যবহার করতে হতো মনে আছে তো যে এক সাহাবীর কি হয়েছিল মাথা ফেটে গিয়েছিল আহত আসে এখন আমাদের হয়ে গেল। সঙ্গে তিনি পরামর্শ করলেন যে আমার তো এরকম গোসল ফরজ হয়ে গেছে এখন তৈম করলে গোসল ফরজের কাজ কি সারবে না আমাকে গোসল করতেই হবে যদি সাহাবিরা ওনাকে ফতুয়া দিয়েছেন আশেপাশে ছিলেন তারা মনে করেছেন তাই এমন শুধুমাত্র ওজুর জন্য গোসলের মতো এত মারাত্মক আর আহত শরীরে গোসল করার কারণে তিনি ইন্তিকাল করে ফেললেন সাবিরা সবে খুব এফেক্টেড হইল না হরে গোসল করতে গিয়ে বেচারা মারাই গেল তা আসুস করতে করতে রসুলের কাছে আসলেন এসে বললেন ইয়ারাসুল আল্লাহ এই ঘটনা হয়েছে আমরা তাকে ভুল ফতোয়া দিলাম কিনা এখন তার জন্য কি আসলে গোসল করা অ্যালাউড ছিল কিনা গোসল না করে তৈমু করলে কি পাক হয়ে যেত কিনা আমরা তো এটা কনফিউজ ছিলাম আমরা তো বলছি না হবে না তিনি শুনে অনেক কষ্ট পাইলেন কি বললেন হ্যাঁ কাতালুহ আর এই লোকগুলা তারা হত্যা করে ফেললো বুঝি আল্লাহ তাদেরকে কতল করে ফেল বদ নাই কিন্তু এটা একটা ধমকের সুরের কথা বলেছে তিনি মন থেকে বদ নাই যারা তাকে এভাবে কতল করলো উল্টাপাল্টা ভত দি তাদেরকে আলো কতল করে ফেলো এটা একটা কথার কথা বলেছেন এটা বদ্ধ তিনি কিন্তু খুব কষ্ট পেয়েছে। তারপরে তিনি শেখাই দিলেন যে এটা তারা গোসল কাজও তাদের হয়ে যাবে যার এরকম অসুস্থতা রয়েছে যাক এটা হলো জমিনের দুটি কাজ একটি হলো জমিনের যে কোনো জায়গায় নামাজ পড়া যায় মাস্জিদান গোটা জমিন আমাদের যেন মাস্জিদ জমিন মাস্জিদ হয়ে যায় কারণ মাস্জিদ শব্দের অর্থ কি বলেন তো সাজদার জায়গাটা অর্থ কি যেভাবে সাজদা করা যায় জমি সব জায়গায় সাজা করা যায় শুধু নাপাক পাক জায়গায় সাজা করা যায় না টয়লেটের ভিতরে নামাজ পড়া যায় না সাজা করা যায় না এরিয়া আর এরকম কোন জায়গায় যদি আপনি না পাকি দেখেন ওই জায়গাটাই হয় না কিন্তু তার পাশে পাক জায়গাতে সেজা হয়ে যাবে নামাজ হয়ে যাবে আর তহুর যেটা তারা পবিত্রতা সাধন করা যায় হ্যাঁ ওদুর জন্য গোসলের জন্য গোসলের জায়গায় তৈমুখ করা যায় এই দুই নম্বর গেল তিন না। এরপরে পাঁচ নম্বর হচ্ছে আমাকে সাফা দেওয়া হয়েছে আর সাফা আতুল কেয়ামতের দিন করবেন তিনি কাছে যাবে আদম আসাল কাউসালামের কাছে যাবে নুআ আসলামের কাছে যাবে ইসা আলাইসামের কাছে কোনো অভিবত আমাদের সাহস নাই হিম্মত নাই সবার শেষে কার কাছে যাবেন মোহাম্মদ সাল্লামের কাছে ওনাকে আল্লাহ পারমিশন দিবেন তিনিান সমস্ত মানুষকে সমস্ত নবী তাদের লিমিটেড জাতি গোষ্ঠী এবং জেনারেশনের কাছে তাদের কয়েকজন নবী এসেছেন কিন্তু আমাকে আল্লাহ সমস্ত জমিনের কাছে পাঠিয়েছেন আপনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি তেয়ামত পর্যন্ত এভাবে আল্লাহ তালা ওনাকে স্পেশাল জিনিসগুলো দিয়েছেন আজকের আয়াতের সঙ্গে সম্পৃক্ত যেটা সেটা হচ্ছে ওনাকে গণিনতের মাল ওনার জন্য হালাল করে দিয়েছেন আগামী সপ্তাহে আমরা তার সত্তর নম্বর আয়াত থেকে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 चित अलमानार्लामिक सब ए नतून सजे दुबई सउदी आरबर सह मध्यप्राच्य विभिन्न इण्य सामग्री पाने गिफ्ट आईटेम सह सब इसलमिक बोताछ हजोार जब पाने होलसेल और रिटेल दोन रोड लंडन इन जे फोन टू से थ्री डबल सेवन ट्रिपल नई সবসময়ই আধুনিক